আসসালামু আলাইকুম আলহামদুলিলাম প্রিয় দর্শক শ্রোত ভাইবানরা আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম ভালোবাসা সম্পর্কে যে ভালোবাসার প্রকার কি সেটা আমরা আলোচনা করেছি এখন যে পর্যায়ে আমরা চলে আসছি সেটা হচ্ছে হম যে আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসাকে অন্যান্য ভালোবাসার উপর প্রাধান্য দিতে হবে এবং সেটা করা শুধু আপনার উচিত না বরং এটা করা বাধ্যতামূলক যা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে সকল ভালোবাসার উপর প্রাধান্য দেব হম এটা বাধ্যতামূলক একজন মুসলমানের জীবনে থাকতে হবে হুমকিও দেওয়া হয়েছে আল্লাহ বলেন হ্যাঁ বাত যা রা রাখ و ما سلكوا تردنها احبا اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامرِه والله لا يهدي القوم الفاسقين الله جل شان বলছেন যে হে রাসূল আপনি বলে দিন যে যদি তোমাদের বাপ দাদা এবং তোমাদের ছেলে স্ত্রীবর্গ এবং তোমাদের আসিন আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসার চাইতে যদি বেশি ভালোবাসে থাকো এই বস্তুগুলোকে এখানে আটটা জিনিসের কথা বলা হয়েছে এই আটটা জিনিসকে যদি আল্লাহর চাইতে চাই যদি ভালোবাসা বেশি দেখে থাকো সেগুলোর প্রতি তখন কি হবে আল্লাহ বলছেন ফতর ফতর তাহলে তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর আদেশ আসার মানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার অপেক্ষায় আল্লাহ হুমকি দিয়েছেন যে শাস্তি কারণ সেটা না করলে সুতরাং এই যে বাধ্যতামূলক সেটা যখন করনি বরং অন্য জিনিসকে আল্লাহ উপর এবং জেহাদের উপর প্রাধান্য দিয়েছ তাই আল্লাহর শাস্তির অপেক্ষা করো আল্লাহ কৌমাস আল্লাহ এ জাতীয় যে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে থাকে তাদেরকে সঠিক পথ আল্লাহ দেখান না তাই রসুল আকরম সাল্লাহাম কে আল্লাহ মধ্যে বলেছেন যে এই যে আটটা জিনিসের ভালোবাসা যদি এই ভালোবাসাগুলো আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা এবং শুধু জেহাদ ন আল্লাহর শাহনু যে কাজগুলো পছন্দ করেন যে কাজগুলো মানুষের উপর যেমন তার একটা দৃষ্টান্ত দিলে আর কি দিয়ে মানে যেই কাজগুলো আল্লাহর জন্য করা বাধ্যতামূলক সেটার উপর যদি প্রাধান্য দিয়ে থাকে তাইলে আল্লাহর শাহানু শাস্তিরক্ষার জন্য আল্লাহর শাহানু হুমকে দিয়েছেন দ্বিতীয় নম্বর আরেকটি হাদিসও শুনিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতার সব চেয়ে তার সন্তান এবং সকল মানুষের চেয়ে ভালোবাসার পাত্র না হবো তাহলে রসুল আকরুলামকে ভালোবাসা বাধ্যতামূলক আর আগে তো রসুল এবং আল্লাহকে ভালোবাসা করে দেওয়া হয়েছে এই যে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা এবং যেই কাজগুলো আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন সেগুলোকে ভালোবাসা অন্যান্য ভালোবাসার উপর অগ্রাধিকার দিতে হবে এতে কোনো সন্দেহ নেই এই হাদিস এবং কোরআন দ্বারা সেটাই প্রমাণিত হয়েছে এখন কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে যদি অন্যান্য ভালোবাসার উপর অধিকার দেয় তাহলে আমাদের কি হবে হবে। আমাদের সেই জানতে একটি হাদিস যে আল্লাহ আল্লাহ রসুলকে যদি সকল ভালোবাসার উপর প্রাধান্য দেয় তাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে অন্তরের মধ্যে আর ইমানের স্বাদ অনেক মোমেন আছেন কিন্তু ইমানের স্বাদ পাচ্ছেন না সুতরাং এই ইমানের স্বাদ পেতে হলে অবশ্যই এই ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের ভালবাসাকে প্রাধান্য দেব। যেটা হজরত আল মালিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসুল বলেন বোখার মুসলিমের হাদিস সেগুলোর মাধ্যমে সে ইমানে স্বাদ পেতে পারে এক নম্বর হচ্ছে যে যার কাছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অন্য জিনিসের উপরে প্রাধান্য পাবে সে আল্লাহ আল্লাহ অন্য জিনিসের চাইতে বেশি ভালোবাসবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সে যদি কাউকে ভালোবাসতে চায় তাই একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে যেটা সুন্দর ভালোবাসা যেটা আগে বলেছিলাম এবং তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ থেকে রক্ষা দেওয়ার পর কুফুরের দিকে ফিরে যাওয়া তার কাছে এমন ভাবে হতে হবে যেরকম ভাবে সে অপছন্দ করে যাহার নামে বা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কোনো মানুষ আমরা চাই না আগুনে নিক্ষিপ্ত হই তো যেরকম আগুনে নিপ করি তেমনি কুহুরির দিকে ফিরে যাওয়াকে অপসন্দ করতে হবে কেউ যদি আমাকে সতর্ক করে দেয় যে গাছটা কুহুরি সুতরাং সেটাকে ভয় করতে হবে অনেক গাছে না কুহুরি বলে দিলেও তারপরেও সে সতর্ক হয় না তাইলে সেই মানে স্বাদ কখনো পাবে না এখন আরেকটি কথা আমাদের জানতে হবে যে আপনার আপনি যে আল্লাহ আল্লাহ রসুলকে সত্যিকার ভালোবাসেন সেটা কি সেটার আলামত জানতে হবে আমরা দুনিয়াতে সবাই হ্যাঁ আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসির দাবিদার কিন্তু আসলে এই ভালোবাসার সত্যতার প্রমাণ কি সেটা আমরা কখনো দেখাতে চাই না সুতরাং হম এখানে আমরা আলাপ আলাপ করব যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার কিছু আলামত যে সত্যিকার অর্থে যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি সেটা এই আলামত পাওয়া গেলে আমরা বুঝতে পারবো যে কয়েকটি আমরা বলব এখানে ছয়টি আলামতের কথা আমরা উল্লেখ করব এক নম্বর যা আল্লাহ আল্লাহ রসুলকে যদি সত্যিকার অর্থে আমরা ভালোবেসে থাকি তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করব এটা হচ্ছে প্রথম আলামত এমন কোনো মানুষ যদি পাওয়া যায় যে আল্লাহ রসুলের ভালোবাসার দাবি করে কিন্তু সে আল্লাহ রসুলের আনুগত্য করে না তাইলে এই ভালোবাসার দাবি হচ্ছে বেহুদা হ্যাঁ সেটার কোনো ফায়দা নেই এবং আল্লা আল্লাহ রসুলের আনুগত্য মানে যে আল্লাহ আল্লাহ রসুল যে আদেশ করেছেন সেগুলো মানবো এবং যেগুলো তারা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকব। যখন একজন ব্যক্তি একজন মুসলমান আল্লাহর কি আনুগত্য বেশি করে হ্যাঁ তখন অবশ্যই হ্যাঁ আপনার বোঝা যাবে সে আল্লাহকে বেশি ভালোবাসে তাইলে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য তাদের ভালোবাসার প্রমাণ দ্বিতীয় নম্বর যে তাদের ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া অন্যান্য ভালোবাসার উপর যা আল্লাহর ভালোবাসাকে রসুলের ভালোবাসাকে অন্যান্য ভালোবাসার উপর অগ্রাধিকার দিব সুতরাং আল্লাহ যেগুলো চাইবেন যেগুলো তিনি ভালোবাসবেন সেগুলোকে আপনার নিজের ভালোবাসার জিনিসের উপরে অগ্রাধিকার দিতে হবে এমন যদি আল্লাহর ইচ্ছার সাথে আল্লাহর ভালোবাসার দাবির সাথে যদি অন্য ভালোবাসা যদি সাংঘষিক হয় তাইলে আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে এটা হচ্ছে আল্লা চান সেটাকে আল্লাহকে আপনি আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধ এবং রসুলের আদেশ নিষেধকে আপনি সর্বাধিক সম্মান হবে এবং তার আদেশ নিষেধকে এবং এবং সমস্ত কথাকে অন্যান্য সকল কথার উপর অগ্রাধিকার দিতে হবে চাই ছোট হোক অথবা বড় হোক নিকটের হোক দূরের হোক সবার কথার উপর সবার আদেশ নিষেধের উপর আল্লাহকে অগ্রাধিকার এবং প্রাধান্য দিতে হবে তাদের আদেশ নিষেধকে সম্মান দেখাতে হবে হুম এবং সেটার সম্মান দেখানো মানে কোরআন এবং সুন্নাকে রসুলের সুন্নাকে রসুলের শরীয়তকে সম্মান প্রদর্শন করা তাইলে তৃতীয় নম্বর ভালোবাসার আলামত হচ্ছে যে আল্লাহ এবং নিষেধ কে সম্মান দেবেন মানে কোরআন সন্ন্য কে সম্মান দেবেন কারোর কথাকে কারার আদেশ নিষেধ সেই পর্যায়ে সম্মান দেবেন না চতুর্থ নম্বর আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যে সত্যিকার আমার মধ্যে আছে সেটা বুঝে যাবে যে হম যদি আল্লাহর জন্য রসুলের জন্য কাউকে ভালোবাসি এবং আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য শত্রুতা পোষণ করে তাহলে বোঝা যাবে যে আল্লাহ আল্লাহর হ্যাঁ রসুলের ভালোবাসাকে আমি অগ্রাধিকার দিচ্ছি নাহলে যদি আল্লাহর জন্য কাউকে ভালো না বাসে আল্লাহর জন্য কাউকে শত্রুতা পোষণ না করে কারোর সাথে তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়নি পাঁচ নম্বর যে ভালোবাসার প্রমাণ যে আল্লাহ রসানু এবং রসুল যে জিনিসকে আপনার খারাপ ভাববেন সেই জিনিসকে আমাকেও খারাপ ভাবতে হবে অপছন্দ করতে আল্লাহ আল্লাহ রসুল জিনিসকে অপছন্দ করবেন আমাকে অপছন্দ করতে হবে যেমন কুহুরিকে অপছন্দ করা ফাসাদকে অপছন্দ করা হ্যাঁ ব্রস্রতাকে অপসন্দ করা জুলুমকে অপছন্দ করা এবং যত গুনের কাজ আছে সবগুলোকে অপছন্দ করা এটা আল্লাহ অপছন্দ করেন রসুল অপছন্দ করেন সুতরাং আমাদেরকে অপছন্দ করতে হবে তাহলে আমরা বুঝব যে হম যে আল্লাহ রসুলকে আমরা সত্যিকারের অর্থে ভালোবাসি ছয় নম্বর আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার আলামত হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে জিনিসগুলোকে ভালোবাসে সেজুরকে ভালোবাসা যেমন আল্লাহ আল্লাহ রসুল ইমানকে সুতরাং আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল ভালোবাসেন ন্যাককে সুতরাং ন্যা কমনকে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন নেকরদেরকে সুতরাং আমাদেরকে নেকে ভালোবাসতে হবে এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার কি আলামত যে তাদেরকে সত্যিকার অর্থে আমরা ভালোবাসি এবং आल्ला भाबा जतते थको मुसलमान अंतरे ততই তার জীবনে এবং তার কাজের মধ্যে সেটার বহির প্রকাশ ঘটতে থাকবে এই কারণে আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে অবশ্যই আমরা আনুগত্য করতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগু ক্ষমা করে দেবেন কারণ ক্ষমাসেল তিনি দয়ালু এই কারণে আল্লাহ বলেন এই আয়ারটা হচ্ছে না কতটুকু ভালোবাসছে সেটার মাপ যন্ত্র একটি হম সেটা আমরা জানবো কিসের ভিত্তিতে রসুরের আনগুত্যের ভিত্তিতে হ্যাঁ এখন আরেকটি কথা বলে এই পর্ব শেষ করছি সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল ভালোবাসা মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে কিসের জন্য যে তার মধ্যে ইমান আছে এবং তার মধ্যে আপনার কল্যাণ রয়েছে তার মধ্যে তাকুয়া রয়েছে এই কারণে আপনি অন্য মোমেন ভালোবাসবেন যেমন আপনি নবীদেরকে ভালোবাসা এবং রসুল আক্রমশের সাহেবের কে ভালোবাসা রসুল তাদেরকে সো এবং যারা আপনার সংস্কার রাষ্ট্রপতিবর্গ বা প্রশাসক বর্গ তাদেরকে ভালোবাসা এবং অন্যান্য যত নেক্ষার মানুষ আছে তাদেরকে ভালোবাসা এই সবগুলো হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা কারণ এরা সবাই হ্যাঁ আল্লাহর প্রিয়পত্র এবং আল্লাহর যে আল্লা যে উদ্দেশ্য সেটা এরা আপনার নিজের জীবনে বাস্তবায়ন করছেন এই হ্যাঁ এই ব্যাপারে যে ইমানের শক্ত হাতাল হচ্ছে যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে শত্রুতা বোষণ করবেন আরেকটা হাদিস হজরত আবু মোহামদ্রাহ হাদিস তিনি বলেন সুরুল্লাহ সাদ করেন আল্লা কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পণ্য করবে আল্লাহর জন্য কাউকে দিবে আল্লাহর জন্য কাউকে বঞ্চিত করবে তাইলে সে পরিপূর্ণ ইমানের মালিক হবে তার মধ্যে পরিপূর্ণ ইমান আছে যে সেটা বোঝা যাবে হম আল্লাহকে ভালোবাসার যে আমরা দাবি করছি সেই দাবিটাকে আসলে বাস্তবে কি ঠিক কিনা সেটা বোঝার জন্য আমরা কয়েকটি নিদর্শনের কথা আমরা বলেছিলাম কয়েকটি আলামত বলেছিলাম ছয়টির মতো সেটার দিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে হুম যেই ভালোবাসা আপনার ইমানের পরিপূরক সেটা অবশ্যই দরকার তাইলে ইমান যে আল্লাহকে আমরা ভালোবাসি সেটা প্রকাশ পাবে হ্যাঁ আল্লাহ হাজর শানুকে এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশ ভালোবাসার আল্লাহ তৌফিক দিন সেটাই কামনা করে এখানে শেষ করছি ওসল আল্লাহ আহমদি আজ